ষোলো নম্বর যে আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরসের গায়ে যেহাম্মদ রাসুল্লাহামের নাম লেখা আছে এটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হল মোস্তাদাকে মধ্যে এই হাকিসটা আসছে কিন্তু সমস্ত ব্যাপারে একমত যে এই হাদিসটা দৈফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাদসিনে কেরাম বলছেন এটা শুধু দইফ না এটা জাল এবং তারা এর ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমা উল্লাহর হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মুস্তাদাকে হাকমের হাদিস মুস্তাদাকে হাক মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারী রহমতুল্লাহ তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারী রহমতুল্লাহ হাদিস বলে গেছে কেন জালহাদিস তিনি সেই ব্যাখ্য দিয়ে গেছেন তাহলে ওই যে আলম আলাইলাম তবা করছে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসুলের আল্লাহ নামের সাথে লেখা আছে আল্লাহর কাছে ওই মোহাম্মদ রাসুলের আমাকে মাফ করে দেন এই কথাটা জেহাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদ্দ একমত আর অধিকাংশ মহাদ্দ এটাকে জাল বলছে তাহলে হাদিস দইফ এবং জাল সেহাদিসের ওপরে কোনো গায়ে বিষয়ে िसमाना जा सर कुरानी कैरमे आजादा नाम सही हादी थे तरब विश्वास करते आगे विश्वास